أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي হেহ সদিলি الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شروري أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مذيلا له ومن يضلل فلا هادية له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحدثي كتاب الله وخير الحديحدي محمدٍ صلى الله عليه وسلم فاشر الأمور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وقال رسول الله الله عليه وسلم মানসামা রমাদানা ঈমানান ওয়াহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি وقال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان ايمانا واحتسابا غفر ما تقدم من ذنبه وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليله القدر ايمانا واحتسابا ما تقدم من ذنبه সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লা সুবহান উতার যে আল্লাহ সুবহানউ তালায় চৌদ্দশো সঁইত্রিশ হিজড়ির শেষ সপ্তাহ সাপ্তাহিক ঈদের দিনও আমরারে তার গর মিলিত ওয়ার তফিক দান সেই দরবারে আদায় করি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম মানবতার মুক্তির দূত সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত এবং করুণা বর্ষিত হোক সাহাবায়ে کرام, তাবেইন, তাবে তাবেইন, ইমামায়ে মুস্তাহিদিন সহ কিয়ামত পর্যন্ত যারা দ্বীনের হক এর উপর প্রতিষ্ঠিত আদার পর সম্মানিত উপস্থিতি আমরা রমজানের খবরের শেষ শেষের দিকে আইছি আপনারা নিশ্চয়ই বিভিন্ন সময় আলোচনাটাকে শুনছেন যে রমজান মাসে লোকীয় এমন এক মাস এই মাসও অত্যন্ত সম্মানিত এই কারণে যে এই মাসও কোরআনাজ করা আল্লাহ আল্লা সুবহানোর আন এল করিম মাঝে সূরা দুঃখানর মাঝে কইছেন যে ইন্না আনজাল্না হুফিলকা আমি এটি একটি মোবারক রাত্রিতে নাজিল করছি এটা বলতে কোরআন এই কোরআন মুবারক রাত্রিতে নাজিল করছেন অন্যত্র আল্লাহ সুবহান্না হুফি লাই ল কাদ আমি এটি লাই ল কাদারে কদর রাত্রিতে নাজিল করছি একটা আয়ত কয়েছেন যে মুবারক রাত্রিতে নাজিল অন্য আয়ত যে কদর রাত্রিতে নাজিল করছেন কদর রাত বা মুবারক রাত এটা কোন জায়গায় কোন মাসও গেলে পাওয়া যাইব আল্লাহরা তাহলে মুবারক লাই ল বা লাইতুল বারাহ বা লাইতুল কাদ এলিয়া রমজান মাসু খুঁজতে হইব দুঃখজনক এলো সত্য যে আমরার দেশ সুরা দোকানোর আয়াত দিয়া রমজান মাসের আগর যে শাহাবান মাসের মধ্য চোদ্দ তারিখ দিবাগত রাত্রিরে প্রমাণ খরবার লাগিয়া আমরা দেশ মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলো শাহবান মাসও আইয়াল্লো বয়াংশ রয়ে যায় মাঝে মাজে বয়ানই লগিয়া সামনে একটা রাইত আর এই রাইতে লগিয়া মুবারক রাইত আর এই রাইতে লাগিয়া শাহবান মাসর ষোলো তারিখ দিবাগত রাত্রি চোদ্দ তারিখ দিবাগত রাত্রি এটার আমরার দেশ করা হয় যে শবে বাত অথচ জজিরাতুল আরব আরব ভূখণ্ডত শবেপরাধ বলতে কোনো রাইত আছে কোনো ইবাদত আছে ওই মানুষ একত্রিত হইব ওই মানুষ মসজিদে যাইব ওইদিন ইমাম সাহেবের আলাদা কিছু বয়ান করবা আলাদা কিছু নফল নামাজ এইব এটা আরবর মানুষে আজকেও জানে না চোদ্দশো বছর থেকে লইয়া এখন পর্যন্ত তারা এটা জানে না এইটা আমরা জানি খালি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের মানুষ ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের মানুষ হলে যে এই দেশ শাসন করছে বেশিরভাগ সময় শিয়ারা শিয়ারা শাসন করছে শিয়ারা ধর্ম বিকৃত করে উপস্থাপনকারী তারা কীটা করছে লাইল কদর মর্যাদা রে হানি করবার লাগিয়া লাই লাথুল কদর রে মানুষের সামনে সুতো খর্বার লাগিয়া লাইলাতুল মুবারাকা হইয়া লাইলা শবে বরাত নামে একটা রাত্রি মানুষের শিকাইছে এই দিন সরকারি ছুটিও দেওয়া হয়েছে কারণ যেহেতু তারা সরকারি শাসন ব্যবস্থা আছে তারা ব্যবস্থা করছে আর এর প্রেক্ষিতে কিছু দুর্বল এবং জাল হাদিসের উপরে বর্ণনা এবং খুরআ আয়াত সূরা দোকানের আয়াতরে ভুলভাবে উপস্থাপন করিয়া আমরা এটা তারা শিকাইয়া দিছিল আর এখন পর্যন্ত এটা চলের এই বুলকে আমি আমি নাজিল করেছি আমি এটিকে নাজিল করেছি মোবারক রাত্রিতে কোরআনার একটা আয়াত আর একটা আয়াতের ব্যাখ্যা করে তফসির করে আল্লাহ নাজিল করেছি মাঝে কইরা আমি এটি নাজিল করেছি কদর রাত্রিতে কদর রায় মুবারক রায় কোন মাসে গিয়ে খুঁজতে হইব যে শাহরুর রাদান আল্লাফি কোরআন যে কোরআন নাজিল রমজান মাস তাহলে সুরাত দোকানের এই তফসির যদি কেউ করতে চায় তাহলে তারইব রমজান মাসে গিয়া কিন্তু সম্মানিত উপস্থিতি তারপরে আল্লা সুবহান এমন একটা মহিমান্বিত রাত দান করলাম যে রাত সম্পর্কে আল্লা সুবাহায় কোরআন করিমে হইরা যে খাই মিন আলফি সাহার মাসের চেয়ে কিসের জন্য এই রাত্রির কোরআন নাজিল করা হয়েছে আর এই রাত্রির নাম ওই লাগে লাই লাতুল এই রাত্রির নামগি লাই লাতুল আর এইটা হাজার মাসের চেয়ে উত্তম সেই রাত্রিটা এই রাত্রিটা রমজানের শত তারিখ শত তারিখ রাত্রে শেষ মাসাল্লা শেষ দশ দিন রাত্রির মাঝে আমরা খুঁজতে হইব সহিউল বুখারির মাঝে আছে যে রসুল সাল্লাই খৈরা রমজানের শেষ দশ দিনও তুমি লাই লাতুল কদরের তালাস কর বুখারির হাদিসের মাঝে রমজানের শেষ দশ দিন দশ রাত্রির মাঝে উৎকুজানির কথা আছে অন্ন বর্ণনাত আছে রমজানের শেষ দশ দিনের বেজুর রাত্রিগুলাতে লাইলাতুল কদর তালাশ করো তাহলে আপনি রমজানের দশ দিন তালাশ করতে পারেন অথবা বেজুর রাত্রিগুলাতে আপনি তালাশ করতে পারেন তালাশ করা মানে আপনি খুঁজা যে কোনদিন কোন রায় লাইতুল কদর জার গিয়া যে রায়টা গিয়া মিন আলফিসার হাজার মাসের চেয়ে উত্তম একটা রাত্রি আমরা ঘুমাই ঘুমাইয়া খাটাই দিয়ার আমরা দেশে তো রসুল সাল্লাই হইয়া তুমি তালাস করো আর আমরা ওই লকে তালাশ করতে কি আমরার বুজুর্গানে দিনকলে ফিক্স করিয়া লাইছেন তাইন তালাশ টাস করিয়া আমরারে তাই ফিক্স করিয়া লাইছেন যে সাতাইশ তারিখি লাইলাতুল কদর ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রি যেটা আইব সাতাইশ তারিখের সাতাইশ রমজানের রাত্রি ওটাই লোকগি লাইলাতুল কদর রসুলের না রসুলের কইরা শেষ দশ দিনও তালাশ কর রসুলটা জানানির পরে রসুল সাল্লা দাবি করি আর আমরা তো আশিকে রসুল আমরা দাবি করি আর যে আমরা অন্য যেকোনো মুসলমান থাকি বলা মুসলমান রসুল সালাইস্লামে কইছেন মান রাগি বা আনসুন্নাতি ফালাইসামনি যে আমার সুন্নত অবজ্ঞা হল সে আমাদের অন্তর্ভুক্ত নয় রসুলের সুন্নাহ রসুলের আদেশ রসুলের পদ্ধতি রসুলের তরিকা তালাশ রমজান আর আমরা দেশের শূন্য খালি সাতাইশ তারিখ রাত্রি তালাশ করত দেশের সুন্নত মানতা না রসুলের সুন্নত মানতা আপনারা চিন্তা করার বিজ্ঞজনেরা আপনারা চিন্তা করি হোকা যে রসিল হইরা শেষ দশ রাত্রিতে আর আমরা দেশের শূন্য সম্মানিত উপস্থিতি লাইল কদর আপনি কিলা উদযাপন করতাম কিলা সেলিব্রেট করতাম কিলা এটার অভ্যর্থনা আপনি বিভিন্ন দিবস দিবস, মৃত্যু দিবস তারপরে কিতা বিয়া দিবস আরো অমুক দিবস তমুক দিবস বাপদাদার তরিকা হইতো নাই সমাজের বেশিরভাগ মানুষের তরিকা হইতো নাই আপনার তরিকা হইতে মোহাম্মদ রসুল্লা সাল্লাহিসাল্লামের তরিকা তান তরিকা তান তরিকা সম্পর্কে আল্লাহ সুহান তোমরা যদি আল্লাহরে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আমারে মানে আমি আমি বক্তারে নাই আমারে মানে আমরা দেশের বুজুগানে দিনটা নাই আমার মানে রসুল্লা সাল্লা অনুসরণ করতে তানটা যদি অনুসরণ করা হয় মোহাম্মদ রসুল্লা সাল্লাহামটা যদি অনুসরণ করা হয় তাহলে আল্লাহ সুবহান তাহলে কইসেন ইহবিব কুমুল্লা আল্লাহ তোমার ভালোবাসবা আল্লাহ আল্লাহরে ভালোবাসা করা লাগতো না দাবি করলে হইত নয় আল্লাহ করে যদি তারা কোয় যে আল্লাহরে ভালোবাসে তাহলে কো যে আমি মোহাম্মদ অনুসরণ করতো মোহাম্মদ অনুসরণ করলে আল্লাহ তার ভালোবাসবা ইয়াকফির্লাম আল্লাহ তার গুণারে মা ফুরি দিবা আর আল্লাহ লাগি উত্তম ক্ষমাকারী আল্লাহ আকবর আল্লা কর্তৃক নির আল্লাহ কর্তৃক বর্ণিত আল্লাহর অর্ডার এই তরিকায় যদি আমরা ইবাদত করি তবেই গ্রহণযোগ্য হইব আয় সার আদি আল্লাহ আমি যদি লাইলা কদর ফাইলাই তাহলে আমি কিলা এটার উদযাপন করতাম রসুল সাল্লাহিসাল্লামে কইরা যে তুমি এই রাত্রি যদি পাও তাহলে এই দুয়াটা ফরিবাহা আননি। এই কেন দায়িত্বশীল যারা আসেন ইমাম যারা আছেন তার দায়িত্বই লগিয়া যে এই এলাকার মুসল্লি হকলোরে বিশেষ করে এই মসজিদের মুসল্লি হকলোরে এই দোয়াটা মুখস্ত করে দেওয়া যাতে আমরা লাম্বার রুকু করতাম লম্বা চেষ্টা করতাম লাইলাতুল কদর রাত্রিগুলাতে লাম্বা রুকু করতাম লম্বা চেষ্টা করতাম ফরতাম কিটা খালি কিসের জন্য রসদ সাল্লাহিস একদিন তাই উঠতে সময় আমিন আমিন খৈসইন এর মাঝে একটা দোয়া আছিল দোয়া করছেন জিব্রাহিলে আর আমিন হোসেন মোহাম্মদ রসুল্লাহামে মোহাম্মদ রসুল্লাহামে আমিনিস্লামে এর মাঝে একটা দোয়া আসিল যে রমজান ফাইলো আর সে তার গুণারে মাফ না হে হালাক হয় ধ্বংস হয় তাহলে রমজান মাস হইল গিয়া ক্ষমা পাওয়ার মাস রমজান মাস হলিয়া আল্লাহর কাশ থেকে মাফি নেওয়ার মাস রমজান মাস হলিয়া যে ফিছনের সব গুনারে ফালাইয়া গুনারে পরিষ্কার করিয়া নিজেদের পরিষ্কার করা নিজের ফাপ সমূহে পরিষ্কার করা নিজের জিন্দগির সব গুণারে মাফ করার মাস রসদ সাল্লাই কইশন যে মান সাম রমাদান যে রমাদানও সিয়াম পালন করল শিয়ামর তৈলগে বিরত থাকা সূর্যোদয় তাকে নিয়া সূর্যাস্ত পর্যন্ত সুবে সাদিক তাকে নিয়া সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় অন্যায় অশ্লীল খাজ তাকে বিরত থাকার নাম সিয়াম পালন করা কিছু হালাল খাজ আছে এই হালাল খাজ এই সময় করা যাইত না হাওয়া হালাল আস আমার স্ট্রিশ বা হালাল আসিল কিন্তু এই সময় করা যাইত না এগুলো থেকে বিরত থাকার নামাইলগিয়া সিয়াম আর রোজা অর্থ লেগে উপবাস থাকা রোজা মানুষ লেগে অফাস থাকা মিসামাত মাতলা আপনে সামনে বাইয়া গফররা মামরণির সামনে বাইয়া গফররা আপনি ব্লাউজ পিঁ দিয়া আত বার করিয়া আপনার বৌয়ের বাড়ির চক্কর দি দানরা তাই উপবাস আসেন তাই রোজা আসেন তাই শিয়াম নাই রোজা অর্থের লেগে উপবাস থাকা আর শিয়াম অর্থের লেগে বিরত থাকা একজন ব্যক্তি শিয়াম খানকারী মানেই হইলিয়া সে যাবতীয় অন্যায় অশ্লীল খাস থাকিয়া শরীর বিরোধী খাস থাকিয়া সে বিরত থাকে তখনই ওই বকে তার আন্নাইলে রোজা উপবাস টাকা উপবাস হিন্দু ডাক্তার পারে এজন খ্রিষ্টান ডাক্তার পারে এজন বৌদ্ধ পারে এইভাবে আপনার উপবাস থাকা হইব সম্মানিত উপস্থিতি রসদ সাল্লা কেন যে সিয়াম পালন হল মানসা মর মাদান ইমান ইমান মানে সহকারে ইমান শির্কুক্ত ইমান ইমান মানুষলিয়া যে আল্লাহিয়ার শরীর শরিক করা যায়িত নয় ইম মান আল্লাহর ক্ষমতার লগে আল্লাহর রবিয়া লগে আল্লাহার উলুহিয়াত আল্লাহার আসমাও সিফাতর আর খেউরে শরীক করা যাইতো না যদি শরীক করা হয় তাহলে ইম আর ইমান নষ্ট হয়ে গেল তাহলে ইমান নষ্টকারী ব্যক্তি রোজা রাখলে কোনো খাওয়া বৈধ নয় রসরা যে সিয়াম পালন করলো যে সিয়াম পালন করলো ইমান এবং সহাবর আশায় আল্লাহর কাছ থেকে সহাব কামনা করে এই আল্লাহর কাছটা কি আছে মার্সি কামনা করে আল্লাহ দয়া করবা তার সহাব দিবা এইটা বিশ্বাস করিয়া যে আমরা পালন করলো গফির আল্লাহ মিনজাম সব দিবা আল্লা ফিসনর সব গুণা সত্তর বছরের গুণা থাকে ষাট বছরের গুণা থাকে পঁচিশ বছরের গুণা তাকে আল্লাহ সুবাহতালে মাফ করে দিবা আর যখনই কোনো আমল দ্বারা গুণা মাফ হয় এটাই লোক সগীরা গুণা মাফ হয় আর কাবিরা গুণার লাগে গিতা করার লাগে তবা করা লাগে শুধু কি এই মাফির শৈসংবাদ দিস রসুদ সাল্লাই অন্য হাদিসের মাঝে রসুদ সাল্লাহামে বুখারী মুসলিমের হাদিস রসুদ সাল্লাহাম যে কিয়ামল যে কিয়ামে রানল রমজান মাসও রাত্রিতে নামাজ পড়ল রাত্রিতে দাঁড়াইল মান কামা রমাদান ইমান ইমান এবং সহাবর আশায় যে রমজানে কিয়াম করলো দাঁড়াইল এই সম্পর্কে যে লাইলাতুল কদর মান কামা লাইত কাদরি যে লাইলাতুল কদর উদযাপন করলো ইমান এবং সোহাবর আশায় ইমান কদর রে উদযাপন করলো ইমান এবং সহাবর আশয় তার ফিজন্য সবগুন আল্লাহ সুহান মা ফরিদা তাহলে আমরা কিলা উদযাপন করতাম উদযাপন হইলে গিয়া শিয়াম যে খালি সকাল থেকে আমি সন্ধ্যা পর্যন্ত খালি উপাস তারাবীর নামাজ কিয়াম তারাবি তাহাজ নাম আপনি কইতে পারেন এক নামাজের আমার নাম কি আপনার তো নাম অনেকটা আপনি আবদুল্লাহ আপনি যখন আবদুল্লাহ একটু বড় হইছেন বড় বিয়া করছেন বিয়া করছেন রাহেলা বেগমরে বিহার বাদে আপনার নাম বলি গেছে আপনার একটা বাচ্চা হয়েছে বাচ্চার নাম রাখছেন আবদুর রহমান এখন এখন আব্দুর রহমানের বাপ হইলে বোঝা যায় হো আবদুল্লা বোঝা যায় রাহেল জামাই কইলে ও আবদুল্লারে বোঝা যায় কদিন যদি একটা নাতি যায় মুখর দাদা বোঝা যায় হো আবদুল্লা তাহলে এক ব্যক্তির অনেকগুলা নাম হইতে পারে কি তার অবস্থার পরিবর্তনের কারণে ঠিক অনুরূপভাবে রমজান মাসও جن ایسان نام جو نام پڑا ہوگی رمادان ناماز شاہبائر ترگیا تارابیارابی مانگی دیر اسماز সাইড রেখাত নামাজ ভরিয়া একটু বইয়া উইয়া রেস্টুস্ট লইয়া তারপরে সা গাওয়া খাইয়া তারপরে আবার সাইড রেখাত লাগে দাঁড়াইতে কারণ সাইড রেঘাত ফোর আধা ঘন্টা লাগে আর আমরা সাইড ঘন্টা তো সাইড রাখাত ফোর দশ মিনিট লাগে হুজুরা এট লম্বা করলে হুজুর বাদ দিল্লা তেরাবি বার্ধক্য তেরাবি বার্ধক্য সূর্য তেরাবি বলা সূর্য তেরাবি আমরা দেশে লাগি সুবে তেরাবি মানে সুবে মারি দিলায় মারিয়া শেষ আমরা নামাজে অনেক সময় মনে করি লাগিয়া ইটা একটা জামেলা দেখবা কিছু নামাজি মানুষ আছে জামেলা মনে করে ইলা আপনার আছে কিনা না শেষ হয়ে গেলে আদায় ফাইলো নিজেও কর যে নামাজের জামেলাটা আগে শেষ করলাইবা যেসা বইটা বৈধ কর্তা বা কি আছে আগে নামাজের জামেলাটা শেষ করি মানে আমরা দেখুন আমরা বিশ্বাস হলো নামাজটা একটা জামেলা বিভাগে পড়ে গেছে মুসলমানি পড়ে গেছে নামাজ ফোড়া লাগবে আল্লাহান মাস নামে কিয়মের রমাদান সারা বছর নামে কিয়মাম লাইল রমজান মাস নামাজ কিয়মুল লাইল আর রাত্রে কিছু অংশ গুমানির ফলে উঠিয়া নামাজ ফুরবা এটার নামে তাহাজ তাহাজুদের কথা আল্লাহ সুবাহ গিয়ে একটা লম্বা রুকু হইত শেষদাটা এত লম্বা হইত এটা সবল লাগি নাই যারা মাজুর যারা দাঁড়াইতে পারেন না বেশি সময় তারা বইয়া নামাজ ফড়বা আর যারা তো ভরেন না তারা বাড়িতে থাকবা সহব না পড়লে তান গুণ হইতে নাই খালিটা এমন নামাজ না যে ফরোজ নামাজ খান কিন্তু আমরা দেশ ফরোজ নামাজের গুরুত্ব কি আর তার নামাজের গুরুত্ব বেশি আপনার ফুয়া বা আপনি রমজান সারা অন্য মাসও আপনি এসার সময় বাড়িতে বইয়ে আড্ডা মাররা গফররা টেলিভিশন দেখরা আপনার ফুয়া নামাজও নাই আড্ডা মারের বা অন্যরুম বইয়া আসে গপসপ আপনি কিচ্ছু কইতা নাই আপনার বউও কিচ্ছু কইতা। নাই আর রমজান মাসে যদি আপনি দেখা যায় তার মানুষে ভরে আর আপনি বাড়িতে কিতা খবর সব নামাজ আর তুমি আপনার বিবিয়া কইা বিয়ে বাচ্চাদের এই সবাই নামাজ পড়ে তুই না এখন বাচ্চা তো আর কিতা নামাজ না বা রাস্তায় রাস্তায় চোখ দিব কিছু ইয়াং ফ্যান আছে নাইকল টাইকল কিছু ফাইলেও তাও সাপার করিলাও আছে দেখানো যায়নি সবদিন এখান হয়ে কিতা করতা কিছু একটা কাম করতেই তো আমরা দেশও ফরজ নামাজটা কিয়া নফল নামাজের গুরুত্ব বেশি আপনি দেখবা সামনে এটা এটা ইবাদতের সময়ার সুযোগ দেওয়ার আল্লা সুবাহ এটা সুযোগ করে দিছেন আমরা এটা নাম হইল গিয়া ঈদ ফিতর আর আরও আড়াই মাস পরে আইব ঈদ আজহা দেখবা অনেক মানুষ আছে অনেক মুসলমান আছে আপনার ফাড়ার অনেক মানুষ আছে আমার এলাকার অনেক মানুষ আছে আমার পাড়ার অনেক মানুষ আছে যে ফজরান নামাজ পড়ছে না অথচ ঈদুল নামাজও যায় ফজন্য নামাজ ফরছে না অথচ ঈদন নামাজও সে গিয়া সামিল হয় তার কাছাতামাজের গুরুত্ব নাই অথচ একজন ব্যক্তি মুসলমান তাক্ত হইলে তার দৈনিক সত্র রাখাত নামাজ ফরতেও উইব দৈনিক সত্র রাখাত ফরজ নামাজ ফরতেও উইব একজন মানুষ মুসলমান তাক্ত হইলে মিসকাত সালাতর বাব গিয়া দেখবা যে হাদিস বর্ণনা করা হয়েছে সাহাবাতে কি বর্ণা আছে যে রসুদ সাল্লু আলাইর সাহাবি হলে নামাজ না পড়লে নামাজ সারি দিলে মনে করতে ইসনামটা কি সারিয়া গেছে মানে কিতা যে ফরজ নামাজ অন্তত পক্ষে সত্রটা আপনার ফরতে হইব আপনার যে বাচ্চার বয়স দশ বছর হয়ে গেছে তারে সত্র রাখাত নামাজ আপনি ফড়াইতে হইব ফিটিও ফড়াইতে হইব ইসনামে হয়েছে আর সাত বছর হইয়ালে তারা কইতে হইব আপনিও ফরেন নাতে তাই আপনার বাচ্চা ভর্তাকে আমরা তো এলাকা বাফে সিগারেট খাই আফুয়া সিগারেট খাইলে মারে আমরা এলাকি ও জাতি আমি নিজে জাহার নাম থেকে বাঁচতাম তারপরে আমার নিজে জাহার নাম থেকে বাঁচাইতাম আল্লাহ সুবাহ আমরা তফিক দান করুকা বুঝার তফিক দান্কা আমার হর তৌফিক দান্কা সম্মানিত উপস্থিতি যে লাইলাতুল কদর তালাস কর্তা লাই ল কদর আপনি উদযাপন করতেন আপনি নামাজটারে ফোরতা আপনি বিশ রাখাতের ফটক্কা আট রাখাত ফটকা এগারো রাখাত অসুবিধা নাই আপনি যতটুকু আপনি দুই রাখাত ফোরতা আপনি এগারো রাঘাত ফোরতা ভারেন আপনি বিশ টাকাত ফোরতা বিশ টাকা পরে উঠিয়া কিছু ফোরতে চাইলে আপনার অসুবিধা নাই ইসলামে অনুমোদন দিছে যে আপনি ফোরতা কারণ রাত্রের নামাজটা রসদ সাল্লাহিসালামে নির্দিষ্ট করে দিছে না যত রাখাত ফোরতে উইব তবে রসুলে নিজের নিজে ফড়ছে নো রাখাত সে যদি রসুলের শঙ্কারে নিজের লাগিয়ে পছন্দ করে তাহলে সেটা তো উত্তম এটা তবে রসুদ সাল্লামাম বুখারী মুসলিমের হাদিস কই রাত্রের নামাজ দুই দুই রাখাত করিয়ার যে ইচ্ছা করে সে এক যে যখন ফজর আশঙ্কা হয়ে যাব ফজর গেছে তখন যেন সে এক রাখাত দিয়া বিতির করিল তাহলে দুই দুই আপনি যত রাখা ইচ্ছা ফোরতা ফরেন কোনো অসুবিধা নাই তবে নামাজটা যেন বেশি ভর্তা করিয়া যেন এলা না হয় যে তাড়াহুড়ার নামাজ রুকু ঠিক নয় সেসদা ঠিক নয় আতায়াত ভরিয়া দূরত ভরিয়া দুয়া মাসুরা ফোরবার আগে ইমাম সাহেব সালাম ফিরে এটা আমরা মসজিদ হয় না আপনার মসজিদ কিলা হয় বিষয়গুলা যদি ইমাম সাহেব যদি বেশি তাড়াহুড়া করে ফলাই যা তখন তাহলে আপনারার দায়িত্বই লোকিয়া যে আপনারা হয়তো ইমাম সাহেব অনেক কষ্ট করে নামাজ আইছি এমন এক মাস পাইছি যে মাসে লেগে সব মুসি দিতাম তাহলে আপনি ওলা নামাজ ফুল যে নামাজে আমরা নামাজ না যেন যেন না হয় অতদিন বাদে একটা মরিচ আনছো ও কিন্তু লাগের ঠিক আছে কিন্তু এসে দেখা গেল কিন্তু রং সারা খাম হয় না জাল যে খাম আসিল মরিচরই জাল নাই নামাজ পড়লা কিন্তু এসে দেখা গেলো কোন নামাজে আপনার গুণা থেকে বাঁচাইতে পারেন না ই নামাজে ঈদ রোজা ই শ্যাম পালন করল যে সিয়ামে আপনার গোনাতেগি বাছাইতে পারেন না তাহলে এই সিয়াম পালন করা এই ক্যাম পালন করা এই লাল লাতুল কদের উদযাপন করা আপনার কোনো সাজু লাগতো না আল্লাহ সুবাহ যথাযথভাবে আমার এই আমল করার তৌফিক দান সুরক্ষা সম্মানিত উপস্থিতি রামাদানের ফলে আমরা একটা আমল হইল গিয়া যে ঈদ ফিতর ঈদ উল ফিতর হইল গিয়া ঈদের দিন সকালে উঠে আপনি গোসল করবা বালা পোশাক পরবা নতুন পোশাক নাই নতুন পোশাক নয় বালা পোশাক পিন দিতা নয়া পোশাকের কথা আমরার দেশও একটা আমরার দেশে একটা জাল হাদিস আছে জাল হাদিসের মাঝে আছে রসুলে ঈদের মাঠে গেলা ঈদর মাঠো গিয়া সব যখন গেলা গিয়া দেখলাম একটা বাচ্চা মাঠের খান দামখা খানদের বাচ্চারা গিয়া মাথাইলা জিজ্ঞার করলা বাচ্চা তোমার কি তা অবস্থা কইল যে আমি তো এটিম তখন রস ইসলাম কই আমি এতিম আসতাম আমি এতিমর কষ্ট বুঝি কইয়া বাচ্চার কুল উলয়া নিয়া দিলা আয়সা এগুলি গুসল এই ছোটো বাচ্চাটার গুসল গুসল দেওয়াইয়া নয়া কাপড় পিন্দা দিলা আর ও কাপড় পিন্দির বক্তব্য শুনিয়া আপনি মনে করল যে ঈদের দিন নয়া অনেক শাড়ি আছে অনেক নতুন নতুন শাড়ি থাকার পরেও আপনার বিবিয় কই বা ঈদের দিন একটা খাপড় অথচ আপনি সুন্দর পোশাক ফোরতা নতুন পোশাক ফোরতা এটা ঠিক আছে আপনি যদি নতুন ভিড় অসুবিধা নাই তবে আপনি নিয়মই লোক পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর সুন্দর পোশাক পরবা আপনি সুগন্ধি ব্যবহার করবা রসুল সাল্লা ইসলামী পছন্দ করতা যে সুগন্ধি আপনি সুগন্ধি ব্যবহার করিয়া ঈদের মঠো যাইতা ঈদের মট গহরি করিয়ায় না আমরা দেশ গহরে যাওয়ার নিয়ম নয় ঈদের মটো যাওয়ার নিয়ম তরিকা আছে রসুলের তরিকা হইল গিয়া যে ঈদের মটে যাইতে সময় তকবির দিয়া দিয়া যাইতা আর সমাজের তরী হইল গহরি করি যাইতা রসুলের তালিকা আল্লাহ একবার আল্লাহ একবার নামাজ নাই কোন বক্তব্য নাই সবের ফয়লা খাম গিয়া মাঠ ইয়ারলে আপনার তকবির দিতে আমরা সবের তকবির দিতাম মাঠ যতমিল পর্যন্ত নামাজ শুরু হইছে না আগ পর্যন্ত তকবির তারপরে ফয়লা খামইব কি নামাজ আমরার মাঠ যাইবা গফফরি করি আমার দেশের শূন্যত ঘন গিয়ালে দেবা হুজুরের বয়ান দিরা। হুজুরে শুক্রবারে বয়ান দেন আরো কতদিন বয়ান দিন বয়ান দিতে হেরান দিয়ে ফেনা বারোর তারপরে ঈদের মাঠে গিয়া আবার বয়ান তাই রসুলের শূন্যত না ঈদের মাঠে বয়ান দিতে আগে রসুলের শূন্যতইলে ঈদের মাঠে আগে নামাজ তারপরে বয়ান আর আপনার দেশের শূন্য তৈল আগে বয়ান বাদে নামাজ তারপরে এলাকি আরবিতে আরব খুঁধবা আরব বয়ান এটা এলি বাংলায় বয়ান এটা আরবিতে বয়ান আর মাস ঘন নামাজ দেশের আর রসুলের শূন্যতই লাগে আপনি তকবির দিয়া দিয়া যাইবা হলে তকবির দিতে থাকবা যখন ইমাম দাঁড়াইবা নামাজা আপনি নামাজ ভরবা দুই রাখাত নামাজ ভরবা ইমাম লগে নামাজ পড়ার ফলে ইমামে কিতা করবা শ্রোতাদের দিকে তাই কিতা করবা একটা খুদবা দিবা খুদবা বেশি লম্বা হইতে না বেশি শ্রুতি হইতে না মধ্যম ধর্ম একটা ক্ষুদবা দিবা তারপরে যদি মহিলারা আই তাকার ব্যবস্থা থাকতেইব রসুলের শূন্যতই লেগে মহিলারা ঈদের মাঠে যাইত আর আমরা দেশের শূন্যতই যাইত ঈদের আমরা দেশের শূন্য তো যে ঈদের বাজারে বেডিনতল লাগিয়া আর ঈদের মাঠে লাগিয়া বেডাইতে লাগিয়া আর রসুলের শূন্য যে মাঠ মহিলারা যাইতো রসুল সাল্লাহামে আদেশ করছেন যে মহিলা হলরে ঈদের লাগিয়া বুখারী কোরণের ফলে সবটাই বিশুদ্ধ হাদিসের কিতাব আপনার বুজুরগানে দিনকলে যে বুখারী খতম করতে হইলে বিশ হাজার ত্রিশ টাকা নিন এই বুখারীর হাদিসে রসুলের যাও জানানি হইলো যে যে তো নাই বেশি এখন লান সাফর আছে না যে অত কাফর নাই তারা যাইতাকিলা কইলা যে যারা সাফর আছে তারার লক্ষ্যে শেয়ার করিয়া তারালে সরি তারা যাইতা ইভেন কি মহিলা নামাজ ফরজ নামাজ মাফ তাই সেই সব মহিলারা ঐদর মাঠে যাইবা তারা নামাজ নামাজে অংশগ্রহণ করতাম তারা শেষে যখন মাঝে দোয়া করবা তারা ঈদের মঠার পরে তাই পুরুষদের মাঝেখান খুবা দেওয়ার পরে তাই কিতা করতা তাই আলাদা করে হন গিয়া কিছু নাসিয়াত করতা কিছু বক্তব্য দিতা হাদিসর বর্ণনার মাঝে আইছে। মহিলারা বক্তব্য হনিয়া তারা গড়ার আর তার সম্পত্তা কিছু দান করত এটা হইলো কি রসদ সাল্লাহিস্লামর সুন্না আর আমরা শূন্য হলে গফ্বরে যাইবা গিয়া বয়ান শুনবা তারপরে নামাজ পড়বা তারপরে ইমাম সাহেব এমন এক খুদবা দিবা যে খুঁদবা এক জরা বুঝতে আরবিতে কুদবা দিবা খুঁদবা হইল কি বাসন বাসনটা হইতো গিয়া শ্রোতাদের মানুষের যে বসায় বুঝেও বসায় তাই দিবা আরবিতে তারপরে ইগু শেষ হয়ে আসলে তো শেষ ঈদের দিনের খাম কিন্তু আমরা দেশর। সুন্নত অনুযায়ী আমরা দেশের বুজুর্গানের দিনের বসে শেষ না। এরপরে একটা দোয়া করতে হইব ইমাম সাহেব রসুদ সোল্লা আলাদা করিয়া আবার রসদ সালি ইসাল্লামে জানতানা এটা সাহাবাই কেরাম জানতানা এটা ইমাম আবু হানিফা রহমান এটা ইমাম সাহাফি রহমাউল্লাহ না ইমাম মালিক রহমান জানতানা ইমাম মাহমুদ ইমন রহমান জানতা কিন্তু আমরা দেশের মানুষ না। ফাজের মাঝে খান্দা মা মরেন আপনার বাপ মরেন আপনার হুজরে খান্দাই হুজুরে খানদের দুঃখ কষ্ট আপনার আর হুজরে খান্দাই আমরা দোয়া করি না আমরা দোয়া করাই আমরা দোয়া করি না আমরা আল্লাহর কাছে থইতাম আয় আল্লাহ তুমি রক্ষা করো তুমি আমার বিভদটাকে উদ্ধার করো তুমি আমার ঋণ মুক্ত করো তুমি আমার অসুস্থতা মুক্ত করো তুমি আমার সন্তান দান করো তুমি আমার আওলা সালেহীন বানাও তুমি আমার বিভদ আপদটা রক্ষা করো তুমি আমার মা বাপরে মা ফোরো যার নতুন ফ্রেড করো এটা আমরা সময় নাই তো আমরা দোয়া না দোয়া আমরা কিছু পয়সা দিয়া জেলা হামলা আপনি আল ওলা হামলা দিয়ে আপনি কাম আল্লাহ সুবাহ আল্লাহ করছেন ও দু তোর মূলত মগজ দোয়া আপনি নিজে কর্তা আপনার ইবাদতাইলে আমরা সম্মানিত বস্তি রসুলের সালি সাল্লামে সব রলিয়া দোয়া করছেন ও জায়গা সবরে দোয়া করতে হইব যেন রসুলের একলা একলা দোয়া করছেন একলা একলা দোয়া করতে আমরা ফরজ শেষে এই মসজিদে ফরজ নামাজ শেষে দোয়া হয় না আশেপাশে সব মসজিদ মসজিদ হয় না আমরা যদি একটা প্রমাণ নিয়ে ত্যাহরণ যে রসুল সাল্লা সাল্লামে ফরোজ নামাজ শেষে সব রে লইয়া দোয়া করছেন তাহলে আমরা আজকে থেকে ফর্মো এই মুহূর্তে থেকে কর্ম আমরা বাদ দিছি কি বলতাই যে রসুলে এই ইটা গাছ কইছেন যে সবে একলা একলা দোয়া করতায় যার জারি দোয়া যার জারি করত যার জারি তসবিদার জারি করতায় তারপরে আয়াতুল্লাহ নিজে নিজে প্রত্যেক করতাই ইনো একলা একলা খরি করতাই ইন সব করার নিয়ম নাই এর আমরা করি না যদি নিয়ম তাক্তর আসুল সব মিলিয়া করার তাহলে আমরা অবশ্যই করলাম এখনো যদি খাও হইতে পারে যে আমি জানি না আমরা জানি না তরিকা আমার তরিকা হইবার লাগি বাড়ি না সম্মানিত উপস্থিতি আল্লাহ সুহান তৌফিক দান করা আল্লাহ সুবাহ আমরারে আওয়ারে বোয়ার কবুল খরক্কা আমরা মুর দেগান করেহমদিকাফির আমরা সবাই মনে মনে দুরদ ফি জে দুরদলি রসুল কিন আল্ মসলিল মহামলি মহমদ কমা তল্রাহীমআরাহীম হাম মারক আল মহাম আল মহমদ কমা বারক আল আব্রাহীম ও আল আলি উব্রাহিম উক হম মজীদ اللهم اهدنا الصراط المستقيم اللهم جعلni من التوابين وجعلni من المتطحرين ربنا لا تزيق قلوبنا بعد ازحديتنا وحبلنا من لدنك رحمة إنك أنت الوححاب اللهم جعلni من التوابين وجعلni من المتطحرين اللهم ان يسألك الهدى والتقى والأفاف والغنى اللهم ان يسألك علم النافية ورزقا طيبا وعملا متقبلا ربنا زلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكوننا من الخاصرين রব্বানাবানা মাফ করিও আহ আমরা আমরা জীবনযাপন করার তৌফিক দান করো আয়লা আমরা পরিবার তুমি ইসলামের গাটি বানাই দেও আয়লা আমরা আনসি জীবনযাপন করার তৌফিক দান করো আয়লা আমরা দেশের শান্তি প্রতিষ্ঠা করিও আহলা আমরা নেতৃবৃন্দরে তুমি হদায়ত দান করো আমরা মুরব্বী হকলের দান করো আয় তুমি আমরার হেদায়াত দান করো আহ আমরা যুবক হকের হেদায়াত দান করো আমরা মহিলা হকলের দান করো দান করো আয় করার তৌফিক দান করো আয় আল্লাহ ই রমজানের আর বাকি কিছু দিন আছে এই দিনগুলা তোমার ইবাদত করিয়া তুমি যেভাবে রাজকুশিয়াও সেইভাবে ইবাদত করার তৌফিক দান করোয়া মুরবিল আদলিউল হসঈা ইউল মু ঈকুম লম তজক করুন ফজকরুন আজকুর কম মশকরি তকফরুন ওয়াকিমস্সাল